السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته سبحان الحمد لله وكفى وسلاما <سلام عليكم الحمد لله> <الحمد لله> <سلام> على عباده الذي اصطفى أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا কৌর ফৌ সরু লি দুল مَا আল ব ফল মোহতারিনেবানি আর শুক্রিয়া যে মোহান র আমাদেরকে দেন নিজেদেরকে পবিত্র করার যে না নাফরমানি করি ওই মালিক আমাকে সুযোগ করে দেন কত বড় দয়া আর করু নাফরমানি করছি যার তিনি সুযোগ করে দেন আমি যেন আমি নিজেকে আবার পরিষ্কার করে নিতে পারি বছরে মাঝে মধ্যে এই উপলক্ষগুলো চলে আসে যখন মালিক আমাকে সুবর্ণ সুযোগ দিয়ে দেন সবচেয়ে বড় মুহূর্ত হচ্ছে রমাজান মুবারক গোটা মাস রানের পূর্ব প্রস্তুতির জন্য যেন আল্লাহ শাহবান মাস বানিয়েছেন কারণ আল্লাহ রসুল সাল আলহ্লাম রমাজানের পর সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাহবান সবচেয়ে বেশি ফজিলত সম্পর্কে বলেছেন নবী আমাদের বড় দুর্ভাগ্য যে আসলে এই রাতে কি কি আমরা ছাড়বো আমাদের বর্জনীয় কি কি এগুলো বলতে বলতে णिय कि समय बर्जन जरिए जा दिन दिन सूझ पासी जरूरी बसि करणियों वर्जन्य विषय गलो सम्पर्क बसि दरकार करणियों करब आलोचना बस हवा दरकारिक आया जदिकरण सम्पर्क কিন্তু আবারও সেই একই কথা বর্জনীয় গুলা নিয়ে আগে কিছু কথা বলেনি তারপরে করণীয় সম্পর্কে বলব ইনশাল আজকে যে রাত এই রাতটা এমন এক রাত সবসময় বান্দা রবকে ডাকতে থাকেন ইয়া অর ইয়া অর অরফ হে আমার রব হে আমার রব আজকের এই রাতটা সূর্য ডুবার পর থেকে রব বান্দাহকে ডাকা শুরু করেছেন মখরুক এর দিকে একদম উকে উকি জুকি দিয়ে আমরা যেরকম দেখি এরকম ঝুঁকে ঝুঁকে দেখছেন মানে খোপ দিয়েছেন বান্দার দিকে একদম শুভেহ সাহাদ পর্যন্ত এভাবে ডাকতে থাকবেন ডাকতে থাকবেন আল্লাহ ডেকে দেখে কি বলবেন বলবেন কি কোনো কোন সময় তো আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আর আল্লাহ আজকে ডাকছেন আমাকে আছো কেউ ক্ষমা প্রার্থনাকারী ক্ষমা চাও আমি আজকে ক্ষমা করে দিব একটা প্রশ্ন আসে हल थे अस्वीकार कर रे शेष तृतीयांश केवल क्या डे के गोटा रूर्य डुबार पर शुरू हो তো ক্ষমার জন্য আল্লাহ ডাকছেন মানে আমি এই রাতে আমার আখেরাত আচু কি কোন রিজিক তালাশ করাই রিজিক তালাশ করতেছ রিজিক দরকার তো আমার কাছে চাও রাজধাক তো আমি আমার কাছে চাও আমি আজকে রিজিক্টে আল্লাহ জরুরি বিষয়গুলো আল্লাহ উল্লেখ করে দিচ্ছেন তোমার আখরাত তৈরি করা দরকার তো আখরাত তৈরির জন্য ইস্তির ক্ষমা চাও আখরাত তৈরি হয়ে যাবে দুনিয়া তৈরি দরকার তো দুনিয়ার রিজিক দরকার এক নাম্বার না তো রিজিক চাও আমি রিজিক দিয়ে দিব শান্তিতে থাকার জন্য বিপদ মুক্ত হওয়া দরকার তো আমার কাছে চাও আমি আজকে তোমাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিব আলা কাজা হাদিসের শব্দ আল্লাহ কাজা আল্লাহ কাজা আল্লাহ এইভাবে ডাকতে থাকেন বান্দাহ কে একদম শুভে সাহিক পর্যন্ত সাহের শেষ টাইম যেটা ওই টাইম পর্যন্ত আল্লাহ তালা বান্দাহকে এই ভাবে ডাকতে থাকেন এইরকম এক মুবারক মুহূর্তের মধ্যে এই মুহূর্তে আছি সূর্য ডুবার পর থেকে এই মুবারক মুহূর্তে আমরা ঢুকে গেছি কিন্তু মোহতার পাওয়ার আশা সবার পাওয়ার জন্যই তে এসছি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল আলহাস্লাম আবার কিছু শর্ত জুড়ে দিয়েছেন আল্লাহ এমন ব্যাপক মাফ আজকে করবেন কথা রিজিক তো দিবেন আল্লাহ কথা ঠিকানি আর বিপদ থেকে মুক্তি তো দিবেন আল্লাহ তো সন্দেহ নাই কিন্তু এই রাতে খাস কিছু মানুষ আছেন যাদেরকে আল্লাহ এমন মুবরক মুহূর্তেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এটা একটু বুঝে নেওয়া এমন মুবারক মুহূর্তেও আল্লাহ যাদেরকে ক্ষমা করেন না করবেন না ওয়াদা তো তাদেরকে অন্য নরমাল সময়ে ক্ষমা করে দিবেন প্রশ্ন যখন আল্লাহ ক্ষমার জন্য কত বড় ভয়ঙ্কর অপরাধী এই রূপ এমন মুবারক মুহূর্তে যখন আল্লাহ ডাকছেন তুমি আসো আমি ক্ষমা করবো আর এই মুহূর্তে বলে না তুমি আসবা তুমি বের হই লাইন থেকে ক্ষমা করবো না আমাদের সবচেয়ে বেশি জরুরি জিনিস হচ্ছে এটা যে আল্লাহ আমি ক্ষমা না চাইলেও এই রাতে ক্ষমার সুযোগ আছে সম্ভাবনা আছে আমি যদি ক্ষমা নাও চাই যেহেতু আল্লাহ বলেছেন আল্লাহ নবী বলেছেন ক্ষমা করে দিবেন তো আমি যদি ক্ষমা নাও চাই তাও আমার রবের কাছে ওটা আসা আমার রক্ত ওই লেভেলের রহমান ওই লেভেলের দয়ালু যে আমি ক্ষমা না চাইলেও এই রাতে ক্ষমা করে দিতে পারে সম্ভব সম্ভব বিষয়টা কিন্তু আমার ওগুলের চেয়ে বেশি জরুরি হচ্ছে যারা ক্ষমা চাইলেও ক্ষমা করবে না আমি যেন ওই দলের অন্তর্ভুক্ত না থাকি এটা আমার বেশি জরুরি। এরা কারা। আলোচনাগুলো বারবার আসতেছে আমরা ভুলে যাই এই যে অপরাধীদের কথা আসছে হাদিসে কয়েকটা হাদিস মিলায় আমরা অনেকগুলো একসাথে করেছি এক হাদিসে জনের কথা আসছে এক হাদিসে ছয় জনের কথা আসছে এক হাদিসে সাতজন সবগুলোকে মিলে এনে যে কয়েকজন একসাথে হয় সবগুলোই বলতেছি এরা কারা কোন সে হতো বাঘা যাদেরকে আল্লাহ এই পবিত্র মুহূর্তে ক্ষমা করবেন না নবী বলতেছেন কারা এরা এক নাম্বার আসামি যাকে আল্লাহ ফিরাইয়া দেবেন সে হচ্ছে মুশরিক মুশরিক কে আল্লাহ তাহলে ক্ষমা করবেন না আমরা মনে মনে ভাবছি আমি তো শিরিফ করি না মানে আমরা মনে করি যারা মূর্তি পূজা করে আগুনের পূজা করে সূর্যের পূজা করে তারাই মোশ্রিক আমি তো মহমিন ভাই আমি কালিমা পর্নে তার মানে আমি মুমিন এটা নিশ্চিত না আমার দ্বারা যদি শিরিকের কোনো আমল হয়ে যায় তো আমিও মুসরিক আমি খেয়াল করে দেখি আমি সিঁড়িকে জড়িত কিনা আমি খেয়াল করে দেখি সিরিকে অনেক বিষয় আছে আমি সন্তান দাতা কাকে মনে করি মুক্তি দাতা কাকে মনে করি মাঝখানে আবার কাউকে ধর্ণা দেয় কিনা সুপারিশ করার জন্য জাল্লার কাছে একটু সুপারিশ করে দেন সেটা আমার বাবা হোক খাজা হোক কবরওয়ালা হোক এমন কারো কাছে যাই কিনা যারা হাত দেখে তাদের কাছে যাই কিনা যারা জ্যোতিষী তাদের কাছে যাই কিনা হ্যাঁ আমি নিজেকে প্রশ্ন করি আমি তো জানি না আমরা তো জানি না আপনি নিজেই জানেন আপনি না। আপনি জানেন আমি জানি না আপনি নিজেই সিদ্ধান্ত নেন যদি থাকেন কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই আল্লাহ দুনিয়ার কোন মালিক আমার মালিক একমা। আমার মালিক তো সেই মালিক যে মালিক সারা জিন্দিগি যারা কুফুরি করেছে একবার কালিমা করেছে। মালিক তার সব একবারে আমার সেই মালিক আমি শিখ করেছি ভুল করেছি ঠিক আছে আজকে এখনই এই মুহূর্তে আমি তওবা করলাম যে আমি আর শিখ করবো না ইনশাই কালিমা পরে নতুন করে মুসলমান হয়ে যাবো কোন দরবার থেকে সুতা মোতা লেগাই রাখছি আবার আপনার কোন সমস্যা হয় কিনা নিজের সমস্যা ওইটা তো আছে চিন্তা করে আমারে নিয়েও চিন্তা করে মহবত করে যে আপনার কোনো সমস্যা হয় কিনা কি বলো এটা এইরকম মানুষও আছে ভিতরে কিভাবে ঢুকছে হ্যাঁ এগুলো এত বলি আলহামদুলিল্লাহ এত বলছি তারপরেও আমাদেরকে মহাব্বত করে যখন মুসাফা করতে আসে দেখি হাতের মধ্যে আলসুতা লাগানো কিরে ভাই এটা কি গলার মধ্যে লালসুতা লাগানো এটা কি থেকে পাইলা বলে মাজারে গেছিলাম মাজার খা দিন পড়া এসেছে সে তো মনে করতেছে যে আমার জিন্দগি পাল্টায় যাবে ও ভাই তুমি সিরিপ করতেছো আল্লাহ নবী বলেছেন এইরকম অর্থ ছাড়া অর্থবহ না কোনো বিষয় যদি লাগাও লোহা কাগজ করছেন করেছেন সন্তান সম্ভবা নারীর পেটের মধ্যে হাজার আব্বাস তাবিজ বেঁধে দিয়েছেন অনেক বাচ্চাদের গলায় তাবিজ ছিল কোরআনের আয়াত লেখা যারা পড়তে পারে না এটা ভিন্ন আমি এটাকে হারাম বলছি না কিন্তু এছাড়া আমরা তাবিজ কাছি কিছুদিন আগে এক ভাই দেখালেন অনেকগুলো তাবিজের কাগজ আমাকে দেখালেন ডাক্তাররা যে লেখার জন্য যে পেটগুলো বিভিন্ন ওষুধ কোম্পানি যেগুলো দেয় ওই পেডের মধ্যে মানে আগে তো বাজার থেকে পাতলা কাগজ কিনে নিত তাবিজ দেখার জন্য এখন এত ইজি হয়ে গেছে যে ওই পাতলা কাগজ কেনারও দরকার নাই আগে তো লাগানো কোনো কালি না হয়। তো ওই তাবিজ আমাকে দেখাইছে দেখেন ভাই মানুষের কি অবস্থা তাবিজ কিসের বলে ওই পেডের মধ্যে আমি দেখছি লাল কলম একটা দিয়া লেখা কি লেখসে আল্লাহ জানে আর ওই বান্ধা জানে কি লেখসে ওই ভাষা উদ্ঘাটন করা আমার পক্ষে সম্ভব না চাইনি বহুত বড় বিশ্বাস অথচ কিচ্ছু নাই ভিতরে ধোকা আমি ধোকাও খাচ্ছি আমার দুনিয়াও বরবাদ হচ্ছে আমার আখড়া তো হচ্ছে ভাই এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার সময় অন্য কথা বলা লাগবে তো এখানে যদি এমন কেউ থাকি আমার কথার উদ্দেশ্য হচ্ছে শুধু ঘাত হয়ে যায় নাই এখনো আমি বেঁচে আছি আল্লাহর রহমত আল্লাহর শুকুর যা আল্লাহ আমাকে নতুন করে সুযোগ দিয়েছেন তহলা করার জন্য এখনো যদি এইরকম কেউ কিছু পরে থাকি এই মুহূর্তে খুলে দিলি খুলে আল্লাহর কাছে বলি আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও মোহাম্মদ আমি নতুন করে মুসলমান হয়ে গেলাম তো করি আল্লাহর কাছে আল্লাহ সব মাফ করে দিব ইনশা क्ति हम सिक करमाफ करना शब्द आसन्न हाथी से हमेशा हिंसुक हिंसुक केल्लाफ कर हिंसा चे कमर सिरिक आल्ला सीधान आपत्ति करार मत सड़िक आल्ला एक जो दिए আল্লাহর ওই সিদ্ধান্ত আমার পছন্দ না আমার কষ্ট কেন লাগতেছে আল্লাহর সিদ্ধান্তের উপর আমার আপত্তি আমি আল্লাহ চেয়ে ভালো বুঝেছি যে এই নিয়ামত গুলো আমার কাছে আসা দরকার ভয়ঙ্কর গুণা এই হিংসা এই হিংসা सर्वप्रथम अपराध जो करपराध कर पेर बदगुन <laughs> ता हिंसा सर्वप्रथम अपराधी अपराध करते दुई्ट गुण उत्साहित कर मानुषर जो स्वबागुल्क हिंसा अंतर स्वी स्व एक हिंसा और एक अहंकार कथा दुनिया अपराध कर पे बदगुन का सुंदरी बन के मध्य झगड़ा नियम मत पाय हाबिल कर्वप्रथम अपराध हत्या हिंसा व्यापक भावे मध्य छड़ा व्यापक हेदायत दावत हेदायत नाव कथागुलती हिंसा से आल्ला सन्तुस्ट थकी आल्ला जाह भलो की হবে ভালো এটা আল্লাহই ভালো জানেন আমি কি জানি কারো ব্যাপারে হিংসা যদি হয় আমাদের বড়রা হিংসা দূর করার আবার চিকিৎসা দিয়েছেন আমরা ওই চিকিৎসা কারো ব্যাপারে হিংসা হলে তাকে ঘন ঘন সালাম দিই সালাম দিই হিংসা দূর হয়ে যাবে ইনশা তার জন্য আল্লাহর কাছে দোয়া করি যদি আমি চাই আমার থেকে এই খারাপ গুণটা সরে যাক না চাইলে কিছু করার নাই যদি আমি পবিত্র হবাম দেওয়া তার জন্য কোথাও গেলে তার কাছে বলে যাওয়া বাহির থেকে কোথাও থেকে আসলে দূর থেকে সফর করে হাদিয়া নিয়ে তার সাথে দেখা করা তাকে বলা যে তোমার এই গুণ দেখে আমার হিংসা হয় তাকে বলা এবং হবে আমি মানুষের সামনে প্রশংসা করি আর ভিতরে উত্তরে জলে মরি আমি তো মোনাফিক নিজের বিবেকে বাধবে তখন এগুলো হচ্ছে চিকিৎসা হিংসা দূর করা আমাদের বাবা আমাদেরকে শিখিয়েছেন আলহামদুলিল্লাহ এক সালাম দেওয়া তার কাছে বলে দেওয়া বাহির থেকে আসলে তার সাথে সাক্ষাৎ করা তার অবচরে মজলিস তার প্রশংসা করা হিংসার কথা তাকেও বলা ভাই তোমার জন্য আমার হিংসা হয় বলে দেওয়া আল্লাহ তালা ভয়ঙ্কর অন্তরের যে বদগুণ আমাদের সবাইকে হেফাজত করেন তিন নম্বর মুদমিনুল খামার যাকে এই রাতেও আল্লাহ মাফ করবেন না মুদমিনুল খামার হাদিসের শব্দ নেশাগ্রস্ত ব্যক্তি নেশা समाज भयकर एक भाईरस नेशा घर के घर उदार हो जाए जरा नेशा करावस करतीस नेशा जो करा ध्वस हो ध्वस करत्याम का भयंकर मन है हत्या कर ले चले ग्रस्त बनिए मानुष्ट के धुके धुके हत्याग्रस्त व्यक्ति आज की ध्वस है, पोरी बार कोरे कोरे। पुदी पुदी है एक जो नेशाग्रस्त व्यक्ति दूर थे बुझे अपनी तो व्यवसा कर आएस जिंदगी खेस क्योंकि एक ध्वस हुआ जाबर नहीं আজকে বাচ্চারা এই ব্যবসা শুরু করছে বাবা মা খেয়াল করেন আল্লাহ বাবা মা খেয়াল করেন হাত বদল হচ্ছে নতুন যারা তারা জানে না কোথায় পাওয়া যায় বড় ভাই তার সাথে সম্পর্ক হয়েছে ওই বড় ভাইয়ের থেকে একটা কিনছে একশো টাকার ট্যাবলেট बड़ो भाई आस्ते आन सौ टाइम भाईशो टाइटी बहुदिन कथा बार मध्य रूढ़ता आसपो क्या एक, एक चोर नीचे कलो दाग पड़छे क्या ठोट गुलू कलोल ख्याल অসময়ে ঘুমায় কিনা একটু খেয়াল করেনা আপনি তার দুনিয়ার অভিভাবক না শুনুন তার আখেরাতের অভিভাবক আপনার তেরবিয়তের কারণে এই সন্তান আপনার দুনিয়ার শান্তির কারণ হবে সাধারণ মানুষের শান্তির কারণ হবে আপনার একটু তেরবিয়ত ঠিকমতো না পড়লে ওই বাচ্চা দুনিয়ার মানুষের জন্য অশান্তির কারণ আপনারও অশান্তির কারণে একটু খবর নিয়েছেন আমার কাছের মানুষ যারা তাদের অনেক অনেক আমি সতর্ক করেছি। ভাই আপনার ছেলে কিন্তু ওই ছেলের সাথে চলে তাদেরকে কিন্তু বিল্ডিং এর চিপায় চাপায় আড্ডা দিতে দেখি কেন চিপায় চাপায় আড্ডা দিবে কি করে হ্যাঁ একদিন দেখলাম সিগারেট খাচ্ছে ছোট্ট মানুষ সিগারেট খাচ্ছে এটা তো খুব ইজি হয়ে গেছে এখন বাচ্চাদের সিগারেট খাচ্ছে সেই বয়সে সিগারেট খায় আরেকটু বয়স হয়ে যা খাওয়া দরকার আমার ঘরে একটা কম্পিউটার ছিল আজ থেকে দশ বছর আগের কথা বলছি কম্পিউটার ছিল ক্যারাৎসোনার পাগল হিসি এক জায়গায় গিয়ে দেখেছি আহা কি সুন্দর তাদের কম্পিউটারে এটা আমিও সহজে একটা কম্পিউটার কিনবো ক্যারাতিদের তিলাওয়াত হঠাৎ দেখি বাচ্চা একদিন কম্পিউটার চালায় তারাই চালায় কেরা শুনে একদিন দেখি কার্টুন দেখতেছি কি কার্টুন বলেছি সাথে সাথে কম্পিউটারকে কে ঘর থেকে বিদায় করছি কেন ওই মাথায় চিন্তা আসছে সাত বছর বয়স আমার ছেলে তার এই বয়সে যে জিনিস দেখা দরকার সে ওই জিনিস অর্জন করছে হাসিন করছে যেখান থেকে হচ্ছে আমি সংগ্রহ করার মতো যোগ্যতা রাখি সাথে সাথে ভর্তি কম্পিউটার সরিয়ে আজ পর্যন্ত আর ভাই আত্মীয়টা না লক্ষ্য করলে কে করবে নামে এখন সন্তানদেরকে আমরা ঘরের মধ্যে দরজা আটকে ঘুমাইতে সুযোগ দেই गोटा दुनिया खबर निबर गोटा दुनिया हाल तो भलो ना क्यों बुजते चाहना भूमि कत सूंदर आखिर बोझा जा कदिन पर आने बोझा जा बयस्क तीनखाना भर्ती कराए আপনার সন্তান আপনাকে আমি বৃদ্ধাশ্রম বলি না আপনারা রাগ করেন না আমার উপর কষ্ট নিয়েন না ওই বয়স্ক এতিন একটু খোঁজ করে দিয়ে দেখেন কোনো আলেমের বাবা নাই কোন আলমের মা নাই খবর নিয়ে দেখেন না কারা আপনারা যারা ইউনিভার্সিটির শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার বড় বড় পদে কাজ করেছেন সন্তানের খবর নেন নাই দিন দাঁড় বানান নাই দুনিয়া দাঁড় বানোর জন্য আপনার সর্বস্বপ্ন শেষ করে ওটা জীবন যৌবন সব শেষ করেছেন আহা! আপনার দুনিয়াও বরবাদ হইলো আখরা তো বরবাদ হইলো আখের পেলেন্টি আপনি সন্তান তার বৌ নিয়ে অস্ট্রেলিয়া থাকে কানাডা থাকে সাক্ষাৎকার দেখেছি ওটিউনি জাহিনী ইউনিভার্সিটির শিক্ষক বসে বসে চিড়া ভিজতেছে ভিজাইতেছে ইফতারের সময় চিড়া খাবে কষ্টা করেন সন্তানরা কেন নিবে কেন নিবে যেই মানুষের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই সে মানুষের হক আদায় করতে পারে না অসম্ভব আপনার আমার দিলে আল্লাহর ভয় নাই? আমি সন্তানের হক আদায় করি নাই সন্তানের দিকে আল্লাহ করেন বলি ভয়ে লাগে আবার কোনটা মনে করেন যে আমাদেরকে এইভাবে ধুইতেছেন মসজিদে আসছে একটু দোয়া করার জন্য আপনাদেরকে ধোয়া না ভাই আপনাদেরকে আমরা আপন মনে করি আমাদের জিম্মদারি আমরা মনে করি আপনারা কষ্ট পেলেও আমাদের এই কথাগুলো লাগবে আপনাদেরকে খুশি করার জন্য আমরা চুপ থাকলে আল্লাহর কাছে দিতে আপনার বাচ্চার প্রত্যেকটা ছোটবেলায় অনেককে ছেড়ে দেয় বাচ্চা মানুষ কি বুঝে বাচ্চা মানুষ একটা পোশাক পেয়েছে তাকে আমি কিনে দেই জেন তেন পোশাক কিনে দিচ্ছি বাচ্চা মানুষ কিছু বললে বাচ্চা মানুষ এই বাচ্চা মানুষটাকে আস্তে আস্তে বড় করি বড় হওয়ার পর ওই বাচ্চা তো ছোটবেলায় যে পোশাক পরেছে এখন ওইটাই পরে ছোটবেলায় দুষ্টমি করেছে এখন দুষ্টমি করে এখন যদি বলি ভাই বাচ্চাটা এখন বলে না এখন তো সে বড় হইছে তার সে বুঝে ছোটবেলায় ঠিক করলেন না বাচ্চা মানুষ বইলা বড় হওয়ার পর ছেড়ে দিলেন কি বলে ছেলে তো এখন মেচে উঠে এখন আমি কি বলবো আরে অজিত তোমার সাথে আপনি বলবেন কবে আমি যখন আমার বাচ্চার জিম্মাদারি আদায় করব না আমার মৃত্যুর পর এই বাচ্চা বাচ্চার জিম্মাদারি আদায় করবে না পড়বে না সে রি হাম হুমা কামার আব্বাই আলি না हाथी पे ध्वस करना दिन मानूष हम खोधारसम खाए हराम सब चे ख दिखो सतान मानूष है ना হারাম খেয়ে সন্তান মানুষ হবে না একদম কথম খেয়ে বললাম আমি জীবনেও সম্ভব না সন্তান আপনাকে কষ্ট দিবে আপনি আরেকজনের সন্তান ধ্বংস করছেন আপনার সন্তান ধ্বংস হবে না এটা আপনি কি করে মনে করেন যারা নেশার ব্যবসা করছি নেশা দ্রব্য আল্লাহর রাস্তায় এগুলো ছেড়ে দেই। যারা গ্রহণ করছি আল্লাহর রাস্তায় ছেড়ে দেই। না হয় এমন ভয়ঙ্কর অপরাধীকে কিন্তু আল্লাহ তালা আজকের এইরকম পবিত্র মুহূর্তে ক্ষমা করবেন না আল্লাহ আমাদেরকে এই সমস্ত বাজে সবাবার নেশা থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের বাচ্চাদের মুশ্রিক গেল হিংসুক গেল আর সরাবি গেল নেশাগ্রস্ত ব্যক্তি গেল চার নাম্বার একজন সম্পর্কে নবী বলেছেন এই দিন আল্লাহ মাফ করবেন না মুসবিলুল ইজার। ব্যাপক ভাবে এই অপরাধে আমরা জড়িত টাকুর নিচে পুরুষের কাপড় টাকুর নিচে পুরুষের কাপড় আমার বড় আশ্চর্য লাগে মসজিদে যখন আসি প্যান বটতে থাকি হাসি পায় এই দৃশ্য দেখলে আমার এখন কেন আপনি প্যান্ট বটছেন মানি কি আপনি কি মেসেজ দিচ্ছেন আমাকে আপনি কি বলতে যাচ্ছেন যে এটা নামাজের ফরজ এটা পুরুষের ফরজ অল টাইম ফরজ দাড়ি ওয়াজিব সতর ঢাকা অল টাইম ফরজ টাকুর উপরে কাপড় অল টাইম ফরজ নামাজে আসলে উঠাবেন নামাজের পরে ছেড়ে দিবেন এটা এক প্রশ্ন আরেক প্রশ্ন এটা তো পুরুষের ফরজ তো নামাজের সময় উঠাচ্ছেন মানে আপনি কি বলতে চাচ্ছেন আপনি নামাজের সময় পুরুষ নামাজের বাইরে নারী এইভাবে কষ্ট পাইবেন থাক এইভাবে বললাম না আমি থাক। নামাজের কি আপনি তো নামাজের বাইরেও পুরুষ নামাজের ভিতরেও পুরুষ তো আপনি কাপড় নামাজের সময় কেন ওঠান বাহিরে কেন ছেড়ে দেন বলেন আল্লাহ নবী বলেছেন মিনাল কাবাইন মিনাল ইসারিফিন যে পুরুষের কাপড় টাকনুর নিচে যাবে সে জাহান্ন জাহান্নামী জাহান নামী আল্লাহ বলেছেন আমার দিল আর দিমাগের মধ্যে এই বসবাসা কুমন্ত্র ঢুকাইয়া দিছে যে টাকনুর নিচে কাপড় পড়লে আমাকে গাইয়া দেখা যাবে সেকেলে দেখা যাবে আমার নবী বলছিলেন টাকুর উপরে উঠাইছে ওইটা আমার কাছে সেকেলে মনে হয়েছে যেই না দেখলাম বিদেশিরা হাঁটুর উপরে কাপড় ওঠায় হাফ প্যান্ট ঘুরে তখন আমার কাছে ওইটাকে মনে হয়েছে চরম আধুনিকতা আল্লাহ গ্রহণ হয়ে কে এখন আধুনিকতা মনে করছে নবীর আখলাক নবীর চরিত্রকে তোমার সেকেলে মনে হয় তাই না আরে দোস্ত যদি ওইটা হয় তোমাকে ওই সেকেলেই হইতে হবে কারণ ওই थ ना तुमी कर मानव इतिहास सब चेन्दर मुहूर्त सब चेमी मानुष कारा जुगे सहबीरा তাদেরকে শেকেলে বলছ তারাই হচ্ছে আপনারা নিতে চান আমাকে আপনি ভুল বললেন হুজুররা সাধারণ মানুষকে একশো বছর পিছায় নিতে চায় আমাকে ভুল বললেন আমি চোদ্দশো বছর পিছায় নিতে চাই আপনি ভুল বললেন একশো বছর না আল্লাহ বসছে মুসলমান হিসাবে এটা আমার ইমানই জিম্মাদারি নবী বলেছেন এটা ফরজ খেয়াল করে করে কাপড়টাখর পরব বানানোর সময় ওইভাবে বানাবো সুন্দর লাগে স্বাস্থ্যসম্মত বিজ্ঞানীরা বলতেছে, বলতে খোলা রাখা এটা স্বাস্থ্যসম্মত টাকু ঢাকা থাকলে অনেক রোগের বলছে। এটা তো বলবেই, আজকে বলুক না হলে পাঁচশো বছর পরে বলতে বাধ্য হবে নবীর প্রত্যেকটা সুন্নত মানুষের দুনিয়া আখেরাতের সফলতা তার মধ্যে আছে ভাড়াই আছে এটা বলতে বাধ্য করিয়া কারণ নবী তো নিজের থেকে বলেন নাই নবী যা বলেছেন নিজে থেকে বলেন নাই অপর থেকে আসে যেতে কাজে ওইটা বিজ্ঞান সম্মত হওয়া হইতে বাধ্য দুনিয়াবাসীর স্বাস্থ্য সম্মত হওয়া হইতে বাধ্য এই আমরা টাহানোর উপরে কাপড় উঠাবো শৈতানের টার্গেট হচ্ছে এটাই একশো উনি বলেছে এখন ছেলেদের কাপড়ের টাকর নিচে নিয়ে আর ঠাকুর নিচে না খালি আমি তো আর একটু মজা করে বলি যে টাকরুর নিচ বরাবর নিলে তো রিস্ক কখন আবার উপরে উঠে যায় শত্ক নেওয়া যাবে না এটাকে লোহা মারতে হবে সৃষ্টির পরিবর্তন কেমনে আহা এখন আমাদের সন্তানরা আমাদের মেয়েরা এদেরকে আমরা দেখতেছি এদের কাপড় এখন পায় জামার স্টাইল বেরুসের টা উপরে উঠতেছে আস্তে আস্তে যার কাপড় নামা দরকার নিচে পুরুষকে নারী সুরা নূর আয়াত্রিশ আল্লাহর হুকুমা বিহু মরিহিনা আলাহিনা মেয়েরা বড় উনা পরবে সৌন্দর্য ঢাকবে পনের নির্দেশ আমার বোনা এখন এমন পোশাক পরে লাগে না লাগে না এখন ছেলে পেলেরা কার গলায় ঝুলাইছে কার শয়তানের চ্যালেঞ্জ গুলা এই লাইনে কথা বললে অনেকের গায় লাগবে আমি এই লাইনে আর যাচ্ছি না আমার হারি শেষ করা লাগবে আল্লাহ আমাদেরকে নবীর কথা হিসাবে স্টাইল না এখন আবার করা। কোন আমল না করলে ইমান যাবে না আমল নিয়ে তাচ্ছন্ন করলে ইমান যাবে টুপি সারা জিন্দিগি না পড়লে আপনার ইমান যাবে না আপনি একবার বলেন টুপি অলা করে দেখতে পারি না ইমান চলে যাবে দাড়িওয়ালা দেখতে পারি না ইমান চলে যাবে দাঁড়িয়ে না পড়লে যাবে না কিন্তু এক নম্বর শিরিক আল্লাহ আমাদেরকে শিরিখ মুক্ত ইমান দান করেন দুই নাম্বার। বলেছিলাম হিংসুক হিংসার এই ভয়ঙ্কর রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ভাইরাস থেকে গোটা উম্মাহ কে আল্লাহ হেফাজত করেন চার নম্বর নিচে কাপড় এই গুনা থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন কবিরা গুণা মনে রেখে কবিরা গুণা আল্লা বলেছেন এটা আমি রহমান ওই রহমানের শব্দ থেকে এই রাহিম আত্মীয়তার এই সম্পর্ক ওই রহমানের গুণের অংশ এটা ক্যাট আপ মানে রহমানের রহমতকে স্বীকার করা জাহান্নমী এই লোক জাহান্ন আল্লাহর নবী বলেছেন কত ভয়ঙ্কর আমাদের এখানে আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী মানুষের অভাব নাই আমি জানি দায়িত্ব নিয়ে বলছি কথাটা আমার জানা আছে আল্লাহর হস্তে যদি আজকে মাপ পেতে চাই এখন খুব সোজা খুব সোজা একটা ফোন লাগিয়ে দি সুজা হাজার অপরাধী হোক সে হাজার অপরাধী হোক তারপর যেহেতু আমার আত্মীয় হয়ে গেছে এটা তো ক্যাচাপ হওয়ায় অপরাধের কারণে এটা তো ক্যাট আপ হওয়ার সুযোগ নাই এই জন্য আমি একটা ফুল লাগাই দিই ভাই আজকে একটা পবিত্র রাত তো তুমিও আমাকে মাফ করে দিও আমিও তোমাকে মাফ করে দিলাম আমাদের জন্য দোয়া করো এই কথাটা বলা কি খুব কঠিন হা অহংকার যদি থাকে তার জন্য অনেক কঠিন আল্লা নবীকে জিজ্ঞেস করেছেন আল্লাহ নবী বলেছেন সত্যকে সত্য বুঝেও না মানা অহংকার আমি জানছি বুঝছি যে আমি সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি জানি সে হাজার অপরাধী আমার অনেক ক্ষতি করেছে কিন্তু তার ওই ক্ষতি করার কারণে আমি নিজের ক্ষতি কেন করবো আমি কেন আজকে ক্ষমা যারা পাবে তাদের দলে তার কারণে ঢুকতে পারব না তো ক্ষতি সে আমার যা করেছে দুনিয়ায় আমার আখরাত করতে পারে নাই এখন আমি তাকে ফোন না সে আমার দুনিয়ার সব নিয়ে গেছে তো আমার দুনিয়ার ক্ষতি করলো তার সাথে আমি সম্পর্ক ছিল করে আমি আমার আখেরাত বরবাদ করলাম তো দুনিয়ার বরবাদির চেয়ে আখেরাতের বরবাদি আরো ভয়ঙ্কর দুনিয়ার বরবাদী কত মিনিট আড়াই মিনিট মাত্র একশো বছর যদি বাঁচে আমরা একশো বছর বাঁচনোয়ালা কে আছে ষাট সত্তর আমাদের এভারেজ বয়স আড়াই মিনিট আখরাতের টাইম অনুযায়ী দুনিয়া একশো বছর বাঁচলে আড়াই মিনিট তো ওই লোক তো আমার গোটা জীবন যদি বরবাদ করে তো আমার এই রাত বরবাদ করলাম তো কোথায় আড়াই মিনিট আর কোথায় পুরো অল কে বেশি অপরাধী আমি তো আমার নিজের ক্ষতি বেশি করলাম ও ভাই এত কঠিন না হই উদার হই क्षमा करते शिखी क्षमा पवार आशा कर उत्साहित करानों दरकार नहीं जाकेत विषय कष्ट दिए जत रकमे मानुषा जाना आर्थिक अनेक कष्ट देख क्षति कर सबाफर যারা আমাকে গালি দিয়েছে সবাইকে মাফ করে দিছে সারা জীবন আমার বদনাম যারা করেছে আমি সবাইকে মাফ করে দিচ্ছি আগামীতে যারা আমাকে যত ধরনের কষ্ট দিবে আমি আল্লাহকে সাক্ষী বানিয়ে বলছি আল্লাহ আমি অগ্রিম সবাইকে মাফ করে দিলাম কেন কারণ আমি চাই না আমার মালিকের কোন বান্দা সে আমার শত্রু এটা তার এক পরিচয় আর এক পরিচয় সে আমার মালিকের বান্দা। আমার মালিকের কোনো বান্দা, আমার কারণে মালিকের সামনে আসামির কাঠগোড়ায় দাঁড়াবে এটা আমি চাই না আমি চাই যে আমার মালিকের সামনে মালিকের কোন বান্ধব আমার কারণে আমি চাই আসামির কাঠে করছি কারণ কি আমারও তো পাওয়া লাগবে যে মালিকের সামনে তার বান্দার আমি কি করবো আমার তো মাপ দরকার আমার প্রতিশোধ নেওয়া দরকার না আমার নিজের মাপ পাওয়া দরকার আমি প্রতিশোধ নিয়ে যদি আমি আটকাইয়া যাই তা আমার এই প্রতিশোধ নেওয়ার লাভটা কি বলে এই জন্য আপনাদেরকে আমি ওই ওই ওই দাওাত দিব না जो ना ना पर आलहमदुल्लि अंत हल्का सम्पर्क चालू राखी क्या करी तुम्हें आज के अल्लाह ते क्षमा करबें तर मध्यम अपराधी हम बाबा नासरमान सन्तान के अल्लाह राफ करना এটা বড় কঠিন কথা কারণ এই সমাজে মা বাবা ছাড়া তো কেউ নাই আমি হিংসুক না আমি সিলেক করি না অস্বীকারের সুযোগ আছে আমার কাপড় তা হামুনেছে জানা হচ্ছে আমি নেশা করি না সুযোগ আছে এগুলো বলা আছে আমি মা বাবা ছাড়া দুনিয়ায় আসছে এটা বলার সুযোগ তো নাই একটা জায়গায় সবার অপরাধী আনভাবে সবাই কখনো না কখনো কষ্ট দেওয়া হয়েছে একদম একেবারে কষ্ট দেই নাই দুনিয়ার হাল দেখে বলতেছি আর কি থাকতে পারে না আলহামদুলিল্লাহ রকম বুজুর্গ থাকতে পারে নাই এই মজলিসে থাকতে পারে একেবারে দেই নাই এমন লোক খুঁজে পাওয়া বড় কঠিন এই যুগে বড় কঠিন আল্লাফ করবেন না স্ত্রীর কারণে মা বাবার সাথে বাধা বাদিগুলো বেশি হয় ভাই বোনের কারণে সম্পত্তি ভাগ সুযোগ সুবিধা নেওয়া যে কারণগুলো আমাদের সামনে যখন আমরা বলি মা বাবার कथा दुआ ने कथा विशेषकर फोने कथाजर माँपर जुलुम कर ते शुम्र एक आयात सुनाया दी अल्लाहता সবচেয়ে বড় অপরাধের নাম কি বলেন তো শিখ সবচেয়ে বড় অপরাধিক সবচেয়ে বড় অপরাধ সব গুণাল না চাইলে মাফ করতে পারেন শিখ মাফ করবেন না তো সবচেয়ে বড় অপরাধ আল্লাহ তারা বলছেন মা বাবা যদি তোমাকে তোমাকে যদি মা বাবা বাধ্য করে প্রেশাদ তুমি যেন শিরিক কর তো শোনো বান্দা তুমি শিরিক করো না আল্লাহ বলতেছেন শিরিক করো না কিন্তু এই মা বাবার এই ভুলের কারণে এই অপরাধের কারণে এই অজুহাতে খবরদার তাদের সাথে তুমি অসাদ আচরণ করিল না অসহা ফিদুনিয়া মাহুফা দুনিয়ায় তুমি তাদের সাথে সুন্দর আচরণ করো তাদের কথা মাইবো না দেখেন তো সবচেয়ে বড় অপরাধ করার জন্য যদি মা বাবা বলে তাও কোরআনের নির্দেশ খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না আর এই সামান্য ছোটকার বিষয় নিয়ে মা বাবার সাথে আমাদের যে আচরণ গুলা হয় আল্লাহ আল্লাহ আল্লাহ ভাই নামাজ কোন কাজে আসবে না রোজা কোনো কাজে আসবে না হজ কোনো কাজে আসবে না কেন কেন কারণ নবীর কথা নবী বলেছেন হুমা জান্নাত মা বাবাই তোমার জান্নাত মা বাবাই তোমার জান্নাত আমল অনেক করেছ মা বাবা অসন্তুষ্ট লাভ নাই আমল কিছু কম মা বাবা সন্তুষ্ট আল্লাহ নী তুমি জান্নাতি। সে আসছে মা বাবার সন্তুষ্টি রবের সন্তুষ্টি তুমি জন্য মসজিদে আসতো ভাই আজকের এই মুবারক মুহূর্তে জঙ্গের জন্য মসজিদে আসতো ও ভাই তোমার জান্নাত তো তোমার ঘরে আর মা বাবা ওই হাত দিকে না যদি নিচের দিকে কইরাই তোমার মাথায় একটু হাত গুলা ওই তোমার জন্য হাজার বছরের এবাজতের চেয়ে আমি মনে করি নপর এবারের চেয়ে ওই মা বাবার খুশির হাত তোমার মাথায় রাখছে এটা তোমার জন্য অনেক বেশি দাম পীর সাহেবদের কাছে জানে বলা মানুষের অভাব নাই সমাজে হাদিয়া তুফানিয়া পীর সাহেবের কাছে যান আমাদের কাছে আসেন দোয়া করার জন্য দোয়া চাওয়ার কাছে যান এমন একটা হাদিস দেখান না আমাকে শ্বশুর নারাজ হইলে আপনি জাহান নামী একটা হাদিস দেখান না পীর সাহেব নারাজ হইলে আপনি জাহান নামি একটা হাদিস দেখান না ওস্তাদ নারাজ হইলে আপনি জাহান একটা হাদিস দেখান মসজিদের ইমাম সাহ আপনার উপর অসন্তুষ্ট হইলে আপনি জাহান নামী একটা কিন্তু মা বাবা অসন্তুষ্ট হইলে আপনি জাহান নামে খুশি না করে যেখানে খুশি করা আমার জন্য জরুরি না হ্যাঁ ওটা করেন আমি মানা করছি না যেটা জরুরি ওইটা বাদ দেওয়া ওই জায়গায় ঘুরি আমাদের কাছ এই অভিযোগগুলো খুব আসতেছে এই সমাজের অভিযোগ আসতেছে মা বাবা এত কষ্ট করে বড় করেছে। হ্যাঁ আর এখন ভালো কিছু সন্তান কামাই রোজগার করে ভালো কিছু কিনলে সন্তানের জন্য এটা নিয়ে লুকায় লুকায় ফেলে খাটে নিচে লুকায় ফেলে তো মা গড়ি থাকেন বাড়িতে বিশেষ করে গ্রামে গঞ্জেগুলো বেশি হয় শহরে তো আলাদা আলাদা এই সুযোগও নাই দোয়া নেওয়ার সুযোগ আলাদা আহারে বিয়ে করলে আলাদা হয়ে যাওয়া লাগবে এটা একটা হতো বাগা হত বাগা পোড়া কপাল পোড়া কপাল আমার নিজের কথা বলি ভাই মা যতদিন জীবিত ছিলেন তো প্রতিদিনই তো প্রোগ্রামের জন্য বের হয়ে যায় নির্দিষ্ট একটা টাইমে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা অপেক্ষা করেছে মা ঘুমায় কাজ করে মা একটু হাতায় দিলে মনে করতাম নিরাপদ এমন হয়েছে মাকে ঘুমে থেকে ওঠাবো সময় চলে যেতেছে তো ছোট্ট বাচ্চাটারে ডাক দিয়ে বলছে নিষ্পাত বাচ্চা বাবা বল আল্লাহ হাফেজ বলো আল্লাহ বলো কবুল করে আনিয়া মনের ভরসা এটা কারণ কি কারণ আমরা কোরআন পড়েছি হাদিস পড়েছি পড়ে পড়ে যা বুঝেছি দুনিয়া এর বড় সম্পদ আমার কিছু নাই এর বড় সম্পদ নাই যার নাই সে জানে কত বড় থাকতে কত নিজের জান্নাত তালাস আরে জান্নাতের সহজ রাস্তা তো তোমার ঘরে তুমি হাজার হাজার চোখের পানি ফোঁটা ফালাইতেছো ও মাকে দিয়ে এক ফোঁটা ফালাও না তোমার জন্য ওইটা তোমার এই দৃশ্য এখন না বাবা আমাদের কাছে বলেন কষ্টের কথা যে আজরত ঘরের ওই দরজার ফাঁক দিয়ে পর্দার ফাঁক দিয়ে আমরা লক্ষ্য করি আমার বাচ্চা গোপনে মৌসুমি ফল যেটা মাত্র আসছে অল্প আনছে সবাইকে দেওয়া যাবে না হয়তো বাচ্চার মুখে গোপনে যায় না দাদু দেখে দাদা দাদু দেখে ফেলবে যায় না যায় না। গোপনে বাচ্চার মুখে উঠা দেয় গোপনে বউয়ের মুখে উঠা দেয় তো মার করি যেটা তখন টুকরা টুকরা হয়ে যায় আয় এটা আমার ওই বাচ্চা ঘরে ভালো একটা খাবার তৈরি হয়ে মুখে না এক যুবক মা বাবার এই বয়ান শুনে বাবারে যাই বলতেছে বাবা আমার পিছনে তুমি কত খরচ হিসাব দাও আমি ঋণ সুদ করতে চাই অনেকের মনে চিন্তা দুস্ত ঋণ আমি করবার টাকা দিয়ে তা আমার ওই যৌবন ফেরত দাও আমার ওই যৌবন ফেরত দাও যে যৌবনটা আমি তোমার জন্য শেষ করছি আমার যৌবনের ওই আনন্দগুলো ফেরত দাও যে আনন্দগুলো তোমার জন্য শেষ করছি আমার যৌবনের চাহিদাগুলো ফেরত দাও যে চাহিদা তোমার জন্য আমি শেষ করছি দাও ফেরত কে পারবে দুনিয়ায় বিনিময়ে দেওয়ার আমাদের পক্ষে সম্ভব না কোন না মা বাবার মতো সারাক্ষণ সন্তানকে টেনশন করার মতো এই এইরকম মানুষ দুনিয়া আল্লাহ কাউকে মানান ভাই না, আমি এই কথা বহুবার বলেছি বাচ্চা শুয়ে আছে আমার পেছনে পাশে কাঠের সাথে আগাতকে আওয়াজ আমার ঘুম থেকে উঠে নিজেই হাসতেছি এর নামই তো বাবা আঘাত যে খেলো তার ঘুম ভাঙ্গে নাই। যা আওয়াজ শুনলো তার ঘুম ভেঙে গেল কারণ কি शरीर पे आघत आगे भागी आघात जो भयकर आघात जानत पे चाओ तुम मा बाबा के खुशी करो भाई जानत पे चाओ खुशी करो भाई খুশি করমনি করবা কোরআন এদেশ মান কোরআন কি বলেছে না কি বড় আহমাউ কিলা হুমা হুমা উফিউর হুমা অকুল কৌল কীমা লুমা জান হিনর রহমা অকুর রব্বির হনহুমা কমারী সরি রুই আয় চাল সব ক্লিয়ার বলে দিয়েছেন আল্লাহ বলতেছেন তারা যখন বার্ধক্য পৌঁছে যায় বিশেষ করে তখন বেশি দরকার অন্য সময় করবা ওই সময় বেশি দরকার কি করবা মা বাবা আছে যাদের একটু মনোযোগ দিয়ে শুনি আমাদের আমার মতো মত কপাল যারা কেউ নাই যাদের এখন কপালা কপালওয়ালা সৌভাগ্যবান যে নিজের জান্নার তৈরির মেশিন এখনো দুনিয়ায় আছে এই সৌভাগ্যবান যারা এই সৌভাগ্যবানরা একটু আমার কথাগুলো শোনো ভাই মনোযোগ দিয়া আল্লাহ বলতেছেন হুমা উফ এক ন কথা উফ মা বাবার সামনে বিরক্তির কোন শব্দ উচ্চারণ করা যাবে না কি বাচ্চারা এখন এটা এত ইজি হয়ে গেছে মা বাবাকে ধমকে কথা বলা হাই হাই রাস্তাঘাটে দেখতেছি চলতিছি এই সমাজে এত ইজি হয়ে গেছে দুনিয়ার কেউ ধমক খায় না খায় মা খায় বাবা বাবার সামনে অনেকে সাহস করে না ওই জায়গায় এক নম্বর বাচ্চারাও আছে এখানে আলহামদুলিল্লাহ অনেক ছোট বাচ্চারা আছে আমাদের সন্তানরা এই আমার কলেজা টুকরা বাবা শোনো বড় বুঝবা আমরা বুঝতেছি এমন সময় বুঝছি যখন কিছু করার নাই ওই সম্পদ এখন আস্তুস করি আর কথাগুলো বলি এই জন্য আমার মতো যেন তুমিও ফেসে না যঞ্চিত না হোক আমরা তো বঞ্চিত হয়ে গেছি সুযোগ হাত ছাড়া গেছে তির ধর থেকে বেরো হয়ে গেছে তির ধর থেকে বের হয়ে গেছে আর নাই তোমাদের তো ওই সৌভাগ্য এখনো মা বাবা বেঁচে আছেন পোড়া কলিজে পোড়া কথা বোলা এক নম্বর হ্যাঁ তকুল্লাহ খবরদার মা বাবার সামনে বিরক্তির কোন শব্দ উচ্চারণ করা যাবে না খবরদার আগেটা হচ্ছে বিরক্তির শব্দ প্রকাশ করা আমি বিরক্ত এটা যেকোনো ভাবে প্রকাশ করা আরেকটা হচ্ছে ডাইরেক্ট ধমক দেওয়া চোখী খবর দা এই অপরাধ আমরা তিন নম্বর অকুল লেহু মা কৌলেন সুন্দর কথা বলবা ভদ্রচিত কথা বলবা নরম সুরের কথা বলবা ভালোবাসা মাখা কথা বলবা হ্যাঁ মহাবত মিয়া কথা বলবা আল্লাহর হুকুম এটা জানা হাজি রহমা মিনোয়ের ডানাগুলো মেলে বোল আল্লাহ বলতেছে আমার কথা না এবার শোনো এবার আমার কথা না তোমার মালিক পৌঁছেছেন রব পৌর উপমা দিয়েছেন একরকম যাদের ডানা আছে তারা যেমন ডানা মেলে বসে তুমি ওই রকম ডানা মেলে মানে নত জানো হো মা বাবার সামনে বিনয় প্রকাশ কর উঁচু আওয়াজ কথা বলো না মাথা তুলে চোখ বড় করে কথা বলো না বিনয়ের ডানাগুলো মেরে দাও আমাদেরকে যে টুপি খুলো টুপি খুলে মার সামনে বাবার সামনে যা মাথাটা ধরো মাথাটা একটু হাতে দ না বাবাই একটু মাথা হাতে দাও অনেক জায়গায় মাহফিল বিভিন্ন প্রোগ্রামে গেলে বাবারা বাচ্চাদেরকে নিয়ে আসে হুজুর আমার বাচ্চার মাথাটা একটু হাতায় দেন না আমি বলি আপনি হাতান আমার এই হাতের চেয়ে বাচ্চার জন্য আপনার হাত হাজার দামি। এই নিয়ে ভাই তোমার বাবা মায়ের মনে রেখ বাবা মার হাত বরকতি হওয়ার জন্যে বাবা মা বুজুর্গ হওয়া জরুরি না বাবা মা হওয়া জরুরি আমার বাবা মা তো গুণা করে তার গুনার হিসাব সে আল্লাহর কাছে দিবে তোমার বাবা মার সাথে তোমার যে আচরণ এই আচরণের হিসাব তোমাকে আল্লাহ তার ওই হাত দুটা তোমার জন্য অনেক বড় দামি এটাকে ওইভাবে ও করাও এইভাবে ও করা ওইভাবেও করাও হাত গুলা উপরের দিকেও ঠানোর ব্যবস্থা করো মা বাবা যেন তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে আবার এইভাবেও করাও তোমার মাথায় হাত বুলাও এই সুযোগ হাত ছাড়া না আল্লাহর হাতে পাড়া ধরে বলি তোমাদেরকে এই সুযোগ হাত করো না আমাদের যাদের সুযোগ নেই বুঝাইতে পারছিস না তোমার তো সুযোগ আছে এই মুহূর্তে বাবার সব নিয়ে যা বলবা মা তো হাত আমি যাব কেউ যাদের সুযোগ আছে আশ্চর্য করবা আল্লাহ বলি আশ্চর্য করবা আফসোস করবা আফসোস করবা যখন চলে যাবেন আফসোস করবা দুনিয়ায় আফসোস করবা আখরা তো আফসোস করবা কেন তোমার পক্ষে সম্ভব না দুনিয়ার কোন মানুষের পক্ষে বাবা মার হক আদায় করা সম্ভব না তো আমি করবো কি বলে তোমার যতটুকু সম্ভব তুমি ততটুকু করে। বাকিটা কাছে ছেড়ে দাও এরপরে এজন্য আল্লাহ বলছেন বান্দা এত কিছু করার পরেও তুমি মা বাবার হক আদায় করতে পারবা না যেহেতু পারবানা তুমি আমার কাছে ছেড়ে দাও তোমার সর্বোচ্চটা তুমি করো করো বাকিটা আমার কাছে ছেড়ে দাও আল্লাহ लालन पालन करा दिए मालिक तुम्हें रहमत चादर तर तर मत पूरा कपाल वाला सूझु जरा हाथ छड़ा कर दो करी माँ बाबा जीवित थकले जान्न बनाओ মা বাবা মৃত্যুবরণ করলে তুমি সন্তান তুমি তাদের মা বাবা জীবিত থাকা অবস্থায় যেমন মা বাবার দোয়া সন্তানের জন্য সন্তানের দোয়াও ঠিক ওইভাবে মা বাবার জন্য কার্যকর তাদের জান্নাত বানাও কি বলে বলে আল্লাহর শেখানো দোয়া বলে বলে রব্বির মোহমা কামার মা বাবার অন্ধকার কবর আপনি দেখতেছেন মা বাবা আছে কল্পনা করেন ওইরকম ওই অন্ধকার কবরের ভেতরে আপনি বলতেছেন আল্লাহ আমি ওইরকম মাটিতে পড়ে থাকলে মা আইসা আমাকে বুকে জড়াই আসেনে আমার আমার কলিজার টুকরা কাটাইছেন। জীবনে কারো কাছে ওইভাবে মহতাজের হাত বাড়ান নাই মসজিদ থেকে অল্প সামান্য বেতনে চাকরি করেছেন অন্য কিছু করতেন না আপনারা পুরান যারা ছিলেন জানেন ঘড়ির কাজ করতেন ঘড়ি ঠিক করতেন হালাল কামাইয়ার জন্য ওই অল্প বেশি মনে পড়ে আমার আপনারাও আপনাদের গুলো মনে করেন আপনারা কিছু পায়া যাবেন যে হায় বাবাকে তো কখনো দামি কোনো জামা পড়তে দেখি নাই মা কে কোনোদিন দামি জুতা পরতে দেখি নাই আহ অসুস্থ ছিলেন চিকিৎসা করার নাই হায় টাকা খরচ হয়ে গেলে সন্তান রে কি খাওয়াবো ওই অসুস্থ শরীর নিয়ে তাদের ডিউটি তারা চালাইয়া গেছেন বাবা বাবার মা অসুস্থ মা শুন নাই আহা আমি শুয়া করলাম সন্তান খাবে কি চিন্তা করে করে আল্লাহর কাছে বলেন আল্লাহ যারা আমাকে ওইভাবে বকে করেছেন আমি শীতের বেলায় পেশাব করে দিয়েছি ঠান্ডা দিয়া গোসল করে নামাজ পরেছেন আহা আমাকে একটু আরামের জন্যে আহ আমি যখন মায়ের পেটে ছিলাম দুনিয়ার সবাই খেতে বসছে মাও বসছিলেন হঠাৎ মা ওইটা হাঁকা চলা শুরু করেছেন करना तो तो मायर पेटर मायर पेटर मध्य आघात करते आघत आवाब बात तो क्यों बोलेना मार्च सन्तान सारा कम था कुरान हदीस मार कथा बार बार आबा से सकाल बारिथान रक्त जुता घूर कटान सूंदर जीवन दार करवा मालिक তুমিও ওইভাবে মায়া করে কবরে থাকার ব্যবস্থা করে দিও এটা হচ্ছে আল্লাহ ওই যে আমি এই কাজ করছি আমার এই পেরেশানের মধ্যে কেউ দাঁড়ায় নাই আমার পেছনে খাইতে বসছেন না আমি পায়খানা করে দিছি। দুনিয়ার কেউ এই খাওয়ার এই তাড়াতাড়ি হাত দিয়ে আমাকে ধোয়াইতে গেছে আহ আজকে ওই মা কষ্ট থাকে আরে পোড়া কপাল সন্তান ওই মা না খেলা কষ্ট পায় এমন খবর আমাদের কাছে আসে কত খবর হতভাগা পুরা জাল বাবার কাছ থেকে মাফ চেন চলে গেছেন আগে তাদের জন্য কতক্ষণ আল্লাহর কাছে কান্নাকাটি করে তাদের জান্নাতের ব্যবস্থা করে তারপর নিজের জান্নাতের জন্য মালিকের কাছে হাত বাড়াও মহতারাম অনেক রাত হয়ে গেছে শেষ কিছু কথা বলে আপনাদেরকে ছেড়ে দেয় মাফ পাবো ইনশাল আশাবাদী আমরা ইনশাআল্লাহ আমরা গুনা করেছি আমাদের নাম এখন গুণাহাজ কিন্তু আমাদের গুনার কারণে আমার মালিকের নাম তো গফ্ফার গফ্ফারই রয়ে গেছে পাল্টায় নাই টেনশনে কি আমার গুণার কারণে আমার নামের পরিবর্তন হয়ে গেছে মালিকের নামের তো পরিবর্তন হয় নাই মালিক তো সেই গফারই তিনি রয়ে তোমান তিনি হাত পাতব কোন টেনশন নাই ইনশাআল্লাহ জীবনের সমস্ত গুণাগুণ মালিকের সামনে পেশ করি কেউ না জানুক আমি তো জানি তবা করি মালিক ওয়াদা করেছে। পুরানায় যা আয়াতি আমি ওই জায়গায় মালিক একটা দারুণ কথা বলেছেন আহা! মালিক বলতেছেন আমার কাছে মাফ আমার কাছে চাইবানা আমি ছাড়া তোমার গুনাগুলা মাফ করবে কি মাফ করবে কে আমি জানি না তুমি জানো নবী আমাকে ওই দোয়াও শিখাইছেন যে মালিক কিছু গুণা আছে আমি জানি না তুমি জানো মালিক করে ফেলছি করে ফেলছে এখন কি করা মালিক কাছে টেনে নাও নিবে আমি পাপি যাবো কাছে আমার একটা জায়গা দেখায় দাও তাইনি আমার যদি তাড়াইয়া দাও তো আমার একটা জায়গা দেখায় দাও যার কাছে যাই আমি আমার গুনা মাফ করাবো তো মালিক নিজেই জবাব দিচ্ছেন আরে কই তাড় তোকে মাফ করবেশাল মানুষের হক আর এখানে মাফ করানোর কোন সুযোগ নাই এটা বাইরে গিয়ে আদায় করে নিব হক আদায় করে নিব মালিকের যতগুলা গুনা করছি একটা গুনা নিয়ে আজকে ঘরে যাব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কঠিন কিচ্ছু না কঠিন কিচ্ছু না খালি দিল থেকে বলেন কত গুণা মাফ করবেন এই এক মুহূর্তে হ্যাঁ আল্লাহ তার হাবিবের মাধ্যমে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে আপনার বান্দা উন্মদদেরকে জানাইয়া দেন আমি কত গুনামাফ করবো কত গুনা এক কোটি দুই কোটি পাঁচ কোটি একশো কোটি কত গুনা জানাই বারবার জিজ্ঞেস না করে একবারে জানাই একজনের গুণা যদি গোটা দুনিয়া ভরে যায় এত গুণা করছে যেগুলাকে স্তূপ দিলে গোটা দুনিয়া ভরে গেছে বলে গোটা দুনিয়া ভরার পরেও ও তো শেষ হয় নাই বলে ওপরের দিকে স্তূপ দিতে থাকো না জ্ঞানীরা ধারে কাছে লক্ষ লক্ষ দূরে মাইল দূরের গ্রহ নক্ষত্র আবিষ্কার করেছে তারা বুঝছে বুঝতে পারছে এগুলাই শেষ না এগুলা প্রাথমিক জায়গা পেছনে কি আছে উদঘাটন করা যায় না আবিষ্কার কত দূর কত কোটি মাইল দূর মালিক জানেন আমরা জানি না আল্লাহ তারা বলতেছেন বান্দার গুনা যদি ওই জায়গা পর্যন্ত যায় আসমানে যায় ঠেকে তো কি হইছে। আমি তো গফার আমি তার সবগুণা আমাদের এগুলো বিশ্বাস করতে কষ্ট হয় অথচ ওই মোবাইলে কম্পিউটারে অল ডিলে অপশনে আমি ঠিকই বিশ্বাস করি ডিলেটের অপশন থাকে না ক্লিক করে ওকে টিক দিলে সব দায় কে যায় না তা আমি ওই মোবাইল এত <laughs> বুঝল যে সবচেয়ে টা চোদ্দ যুবকরা রাস্তায় রাস্তায় সময় না শেষ কথা শেষ কথা জনাই বলেছি আবার ওই আপনাদের কাছে না এটা যা বুঝেছি আমার ঘর কেউ না এই বর্তমানে আমি কাটাবো ঘরে কাটাই আমার ঘরটাও বর্তমান পান সফলতকারী প্রস্তুতি রেখে যাব ঘরকেও বোরতওয়ালা ঘর বানাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা গোয়া করে তিন পরে আমরা ঘর চলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ না কষ্টienia না অনেকে ভাবেন যে হুজুর ঘর পরিবেশ নাই আচ্ছা Yeah. <laughs> নানা শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী করে দেন্লাহ করে আমাদের অনেকের মা নাই বাবা না কবরের কি অবস্থা আছে জানিনা মালি जर वशिला चिड़ी ची मालिक छोट बलैन घर भलो खबर तैर আমাদের মুখে না দিয়া যারা কোনদিন খান না ওই বাবা মা আল্লাহ যে বাবা মা নিজেদের সারা জিন্দিক আনন্দকে কোরবানি দিয়েছেন আমাদের জন্য নিজেদের আরামকে কোরবানি দিয়েছেন আমাদের আরামের জন্য আয় আল্লাহ নিজেদের চাওয়াকে কোরবানি দিয়েছেন আমাদের চাওয়া পুরা করার জন্য জন্যে মালিক निजे शर चिकित्सा करविष्य चिंता करे खबर तीम की जानी मलि Allah, गुलु के बनाया Allah! Allah, के खोले जान जान झिरझ बे तरा प्रशांत घुम दी पर माली رب رحمهما كما ربيا রবির হামহুমা রব্বির হামহুমারি আল্লাহ আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে সুস্থ সুন্দর জীবন দান করেন আল্লাহ তাদের হিদমত করে করে নিজেদের জান্ন বাড়ানোর তোফিটা কি দিয়ে দেন আল্লাহ আল্লাহ গোটা জাতির সন্তানদেরকে বাবা মার নী থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের যাদের বাবা মা অল্লা আমাদেরকে সিড়ি থেকে বাঁচায় রাখেন আল্লাহ বেদাহ থেকে বাঁচায় রাখেন আল্লাহ গোটা জীবনকে শূন্য দ্বারা সাজানোর তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ রিজিকের সমস্যা দূর করে দেন আল্লাহ রিজিক আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ যেভাবে আপনি খুশি পথে আমাদেরকে চলার দান আল্লাহ আমাদের জানা গুনাগুলা আপনি মাফ করে দেন যেগুলো আমরা জানি না আপনি জানেন ওই গুনাগুলাও মাফ করে দেন আল্লাহ আপনারা আরসের নিচে ছায়া চাই ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আপনারা হাবিবের হাউস থেকে পানি পান করতে চাই ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আল্লাহ বিদ্যুৎ গতিতে পৌঁছায় আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ কবরের আজাদ থেকে পানি কবরের আজাদ থেকে পানা চায় আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে পানা চায় আল্লাহ মৃত্যুর আগের তবসুহার তৌফিক চাই মালি ميتور পরে জান্নাতের ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকা তাওবাতান নাসুহা ותাওবাতান ক্বাবলাল মাউত ওয়া রাহাতান 'ইন্দাল মাউত ওয়া রাহমাতাও ওয়া মাগফিরাতাম বা'দাল মাউত ওয়াল 'আফওয়া اللهم تحت يوم لا زل إلا ولا إلا من حوض نبيك محمد صلى الله عليه শেষ করছি আপনার কাছে শেষ একটা আর্জি পেশ করে দুয়ারে পেশ করলাম আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বীদের চোখের পানিগুলো আপনার দুয়ারে পেশ করলাম কোরআনের পাখিদের তিলাওয়াত আপনার দুয়ারে পেশ করলাম বিনিময়ে আপনার কাছে আমাদের শেষ চাওয়া মালিক আমাদের কাউকে আপনি গুনা অবস্থায় ডাক দিয়েন না করা অবস্থায় দাগ দিয়ে মালিক আপনার কালামের তিলক করা অবস্থায় ডাক দিয়ে মালিক হাদিসে পড়েছি মৃত্যুর সমান জান্নাতিদেরকে জানাতের বাড়িটা দেখায় আপনি মৃত্যু দিবেন ও মালিক আমাদের কাউকে জান্নাতির বাড়ি না দেখায় মৃত্যু দিয়ে বাড়ি না দেখা মৃত্যু দিয়ে যে আমল করলে মৃত্যুর সময় এই নিয়ামতে ধন্য হব ও মালিক ওই আমলের তৌফিক আমাদেরকে দিয়ে দেন আল্লাহ যে আমল করলে মৃত্যুর সময় এই নিয়ামত থেকে বঞ্চিত হব আয় আল্লাহ ওই আমল থেকে আমাদের সবাইকে আপনি করেন আল্লাহ হেফাজত করে দয়া করে মায়া করে সাবানের পনেরো তারিখ পর্যন্ত আপনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আপনার কাছে আমাদের একটা চাওয়া আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বারায়াতেন আল্লাহ আয় আল্লাহ রমজানের বরকটান্ডা পেতে চাই রহমত পেতে চাই সবাইকে রমজানে পৌঁছায়ে দেন্লাহ রান্না বারবার এমন নিয়ামতের তৌফিক আপনি আমাদেরকে দিয়ে দিয়ে আল্লাহ এমন দিয়ে আমাদেরকে বারবার আপনি ধন্য করেন মালিকা